আবু বকর রদ আল হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এর সঙ্গে গুহায় ছিলাম আমি আমার মাথা উঠিয়ে উপরের দিকে তাকালাম এবং লোকের পা দেখতে পেলাম তখন আমি বললাম হে আল্লাহনবী তাদেরকেও নিচের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে তিনি বললেন হে আবু বকর চুপ থাকো আমরা দুজন আল্লাহ হলেন যাদের তৃতীয়